تجريا من هباء تطر جلا بين من هباء تطر القصيد يوحي الهوى الحمد لله والصلاه والسلام على رسول الله أما بعد এই পর্বে আমরা পৃথিবীর বুকে মানব শেষ দৃশ্য তুলে ধরব ইনশা আল্লাহ প্রিয় ভাই বোন মানব চরম অধবতনের দিনগুলোতে পাপাচার ও অনাচারের আধার ক্রমশ ঘনীভূত হতে থাকবে একদিন হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে এরপর আর কারো তাও বা কবুল করা হবে না রাসুল সাল্লা আলী সাল্লাম ইসাদ করেন ততক্ষণ পর্যন্ত কে আমার সংগঠিত হবে না যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্যোদয় ঘটে এই দৃশ্য দেখে পৃথিবীর সব মানুষ ইমান নিয়ে আসবে কিন্তু সেটি এমন সময় হবে যখন ইতিপূর্বে ইমান আনেনি এমন ব্যক্তির ইমান কোনো কাজে আসবে না পশ্চিম দিক থেকে সূর্যোদয় হতে দেখে মানুষ হতবিহবল হয়ে পড়বে আসন্ন কিয়ামতের সংখ্যায় তাদের বুক কেপে উঠবে কিন্তু যারা পূর্ব থেকে ইমান আনেনি এই আলামত দেখার পর তাদের ইমান আর কোনো ফল দেবে না তাই তো রাসুল সাল আলী সাল্লাম বারবার এই আলামতগুলো প্রকাশিত হওয়ার পূর্বেই ন্যাক আমলে মনোনিবেশ করার তাগিদ দিয়েছেন এই সময়গুলোতে আরও একটি উল্লেখযোগ্য বড় আলামত দায় আবুল আড্ডের আবির্ভাব ঘটবে শাহে মুসলিম সুনানু আবি দাউদ ও সুনানু ইবনে মাজা এসেছে বলেন আমি আমি কখনো সর্বপ্রথম যে আলামুত্তি প্রকাশ পাবে তা হলো। पश्चिम दिक्कतोदय पूर्वाहर प्रथम प्रहरे मानुषर मेुलर हवाटर जेको एक आगे प्रकाशित हो सह आब्लामर रदी अल्लाहू बोलें मन है पश्चिम दिक्थोदय आलमटी आगे प्रकाशित है कुरानल करीम एसाउलिम যেটি তাদের সঙ্গে কথা বলবে এজন্য যে মানুষ আমার নিদর্শন দৃঢ়ভাবে বিশ্বাস করত না দাববাতুল আর্থ অদ্ভুত একটি প্রাণী যেটি ভূপৃষ্ঠ থেকে বের হবে এবং মানুষের সঙ্গে কথা বলবে तब बैशिष्ट सम्पर्कनाशादुदी অমুক নাসিকা চিহ্নিত ব্যক্তির কাছ থেকে কিনেছি মুসনাদু আহমদে বর্ণিত একটি হাদিস এসেছে রাসুল সাল আলী করেন وخاتم سليمان عليه السلام فتختم الكافر بالخاتم وتجل وجه المؤمن بالعصاء حتى إن أهل الخواني لا يجتمعون على خوانهم فيقول هذا يا مؤمن ويقول هذا يا كافر دابت لات برحبه ترشنجه موسى عليه السلام الراتي وسليمان عليه السلام الرنگت تقبه شيء انگت ديه كافر درناكه چين هو এবং লাঠির স্পর্শে মুমিনদের চেহারা উজ্জ্বল করে দেবে তারপর কে মোমিন কে কাফির তা এতটাই স্পষ্ট হয়ে যাবে যে একই দস্তরখানে খেতে বসা মানুষ একে অপরকে বলবে হে মুমিন হে কাফিল। প্রিয় ভাই শেষ জামানার এই দিনগুলোতে মানুষের পরিস্থিতি খারাপ হতে হতে এমন পর্যায়ে পৌঁছবে যে একসময় চারদিকে মূর্তি পূজা জেনাভেবি চার ও পাপাচার মহামারীর আকার ধারণ করবে মুসলিম বর্ণিত একটি দীর্ঘ সময় আল্লাহ তালা অত্যন্ত আরামদায়ক একটি বাতাস প্রেরণ করবেন बतास सकल मुस्लिम बगले गोम कबज करो गाधार न्यायारे लिप्तरी सही मुस्लिम बर्णित अपर एक हादिसा विस्तारित रसुल्लाह आलिम इर्सद करें आल्लाम दिक्थ ठंडा बतास प्रेरण करब এই বাতাস সকল মুমিনের রুখ কবজ করে নেবে এমন কি পৃথিবীর বুকে এমন একজন ব্যক্তিও আর বেঁচে থাকবে না যার অন্তরে অনুপরিমাণ কল্যাণ বা ইমান আছে এমনকি কেউ যদি পাহাড়ের কোনো গভীর গুহায়ও চলে যায় সেই শীতল বায়ু সেখানে গিয়েও তার যান কবজ করবে তারপর পৃথিবীতে কেবল মন্দলোকেরাই থেকে যাবে গুণা ও পাপাচারের দিকে তারা দ্রুতগামী পাখির নেয় ছুটে যাবে এবং জুলুম ও বর্বরতায় হিংস্র জানোয়ারের ন্যায় হবে তারা ভালোকে ভালো জানবে না এবং মন্দকে মন্দ জানবে না শয়তান একটি আকৃতি ধরে তাদের সামনে এসে বলবে তোমরা কি আমার কথা শুনবে তারা জিজ্ঞেস করবে আপনি আমাদের কি করতে বলছেন তখন শয়তান তাদেরকে মূর্তি পূজার নির্দেশ দেবে প্রিয় ভাই বোন কিয়ামতের সর্বশেষ আলামত হলো আগুন সুনানু আবি দাউদে সনদে বর্ণিত হয়েছে রাসুলসাল আলী সাল্লাম করেন তখরুজুনার মিন কাহি সাইল আল মার ইমেনের আদন অঞ্চলের ভূমি থেকে একটি আগুন বের হবে যেটি সকল মানুষকে তাড়িয়ে হাসনের ময়দানে সমবেত করবে হাদিসের ভাষ্য অনুযায়ী হাসনের ময়দান হবে শাম صحيح بخارتشتي رسول صلى الله عليه وسلم يحشر الناس على ثلاث طرائق راغبين راهبين واثنان على بعير وثلاثة على بعير وأربعة على بعير وعشرة على بعير ويحشر بقيتهم النار تقيل معهم حيث قالوا وتبيت معهم حيث باتوا وتصبح معهم حيث أسبحوا وتمصي معهم حيث أمسوا হাসরের ময়দানে মানুষকে সমবেত করা হবে তিন প্রকারে একদল স্বতঃস্ফূর্তভাবে ভয়ে চলে যাবে দ্বিতীয় দল জন, তিন জন, চার জন বা জন হুটের উপর আরোহণ করে হাসরের ময়দানের দিকে যাবে আর অবশিষ্ট যারা থাকবে আগুন তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে তাদের বিশ্রামের সময় আগুন থেমে যাবে রাত্রি কালেও আগুন পাশে থেমে থাকবে এভাবে আগুন মানুষের সঙ্গে সকাল সন্ধ্যা কাটাবে এভাবে পৃথিবীর জীবিত সকল মানুষ হাসরের ময়দানে সমবেত হবে এরপর একদিন সিংহায় ফুঁক দেয়া হবে এবং দুনিয়ার পর্ব শেষ হয়ে আখিরাতের পর্ব শুরু হবে প্রিয় ভাইও বোন জামান সিরিজের এটি আমাদের সর্বশেষ পর্ব আল্লাহর রহমতে আমরা সিরিজটি শেষ করতে পেরেছি হাদিসের আলোকে বাংলা ভাষায় জামানের একটি পূর্ণাঙ্গ আলোচনা অনেক দিন থেকেই করার প্রবল ইচ্ছে ছিল এই সিরিজের মাধ্যমে আল্লাহ আমাদের এই তামান্না পূরণ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন এই সিরিজ থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দিন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবার আমলে এখলাস ও নিষ্ঠা দান করেন ওয়া আখিরুদা আওয়ানা আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলমিন